শ্রোতা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি প্রশ্ন নিয়ে এই পর্বে যে প্রশ্ন থাকছে সেটা হচ্ছে যে বর্তমান যুগে বেদাতিদেরকে বয়কট করলে কোন ফায়দা আছে কি আমরা বলবো যে আলহামদুলিল্লাহ আল্লাহ যে একজন তাকে দেখতে হবে এই সমস্ত ব্যাপারে ইমানের চোখে দেখতে হবে শরীয়তের চোখে দেখতে হবে কখনো নিজের যে কুক্রবৃত্তি আছে সেই চোখে দেখা যাবে না কারণ অনেকে বয়কট করে নিজের ইচ্ছা মতো শরীয়তের কোনো দৃষ্টিকেও মনে রাখে না সেই দৃষ্টিকোনে আমরা বলবো এবং তার থেকে দূরে থাকা যদি তার সেই ব্যাপারে আর কোনো ক্ষতি না থাকে তাহলে সেই বয়কটটা আপনার অবশ্যই সঠিক আছে এতে কোনো সন্দেহ সেটা শূন্য বটে যে বেদাদিকে আপনার বয়কট করা বেদাতির সাথে সম্পর্কে ছিন্ন করে দেওয়া সেটা সুন্নত তবে যদি আপনার এমন দেখা যায় যে বয়কট না করলে সেটা তার জন্য লাভজনক হবে যেদেরকে এই বেদাতিদেরকে দাওয়াত দেওয়া যায় সুন্নতির দিকে এবং তাদেরকে যদি শিক্ষা দেওয়া যায় হঠাৎ করে বয়কট করবে না কিছু চেষ্টা করে দেখতে পারে তবে এত সত্ত্বেও বয়কট না করলেও তাদেরকে তাদের প্রতি আল্লাহর জন্য বিদ্বেষ পোষণ করতে হবে যেরকম ভাবে কাফের এবং গুনাঘারদের প্রতি বিদ্বেষ পোষণ করা বাধ্যতামূলক মতো নয় বরং তাদেরকে দাওয়াত দিতে হবে হম তাদের হেদায়তের ব্যাপারে অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে হম সকল দলিল মিলে এটি পাওয়া যায় হম তবে থেকে যে আপনি বয়কট করবেন বা তার সাথে শত্রুতা পোষণ করবেন সেটা হচ্ছে তার বেদাত অনুযায়ী যদি সেটা কুপুরী না হয় সেটা কিন্তু তার বেদাত অনুযায়ী হম ভাবে একজন পাপিকে আপনি তার সাথে শত্রুতা পোষণ করবেন তার পাপ অনুযায়ী এবং তার যত মধ্যে যতটুকু ইসলাম আছে সেই সেই অনুযায়ী তাকে ভালোবাসবেন যে সর্বোত্তম হচ্ছে যে আপনি শরীয়তের ফায়দা দেখবেন এই বয়কটের ক্ষেত্রে কারণ কিছু মানুষকে বয়কট করেছেন আর কিছুকে কে বয়কট করেননি শরীয়তের ফায়দার দিকে খেয়াল করে যেমন তিনি এর পাশাপাশি তিনি আবদুল্লাহুল এবং মুনাফিকদের যে দল আছে তাদেরকে কিন্তু বয়কট করেননি শরীয়দের কিছু কারণে যেটা তিনি হাদিসে বলাছেন शत्रुता पोषण करते बसलमान बन्धुत पोषण करते बार विपरीत कख नए सूत देखते एक क्षेत्र लाभ जनक বয়কট করবে হম আর যদি দেখে যে না বয়কট করার মধ্যে তেমন লাভ নেই বরং লাভ হচ্ছে যে তাকে দেওয়া দেওয়ার লাভ যে হইতে পারে তার মধ্যে সেটা প্রভাব ফেলবে অনুসরণ করবে যেটা মনে হয় ক্ষেত্রে রসুলাম করেছেন সুতরাং অবস্থা বেদে ব্যবস্থা নিতে হবে আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝিয়ে সেই অনুযায়ী আমন করার দান করুন